বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمه الله وبركاته وعليكم الله وبركاته العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد شمالتو سرتاو الله প্রণীত রিয়াদুহিন থেকে তার সাথে আমরা আলোচনা শুনে আজকে যে হাদিস থেকে আমরা আলোচনা শুরু করব। সেটি হলেই বাবু ইসতে সফর থেকে এসে প্রথমে মসজিদে যে দুই রকাত সূন্যত সাল নফর সলাচ আদায় করা শূন্য সফর থেকে ফেরত দেশে প্রথমে মসজিদে যে দুই রাখ সলাচ করা শূন্য এ বিষয়ে কাব মালিক রাজি আল্লাহ তিনি বলেন সফর থেকে ফেরত আসতেন প্রথমে বিজিদে যেতেন এবং মসজিদে যেয়ে দুই রাখা সলাচ আদায় করতেন বোখার মুসলম হাদিস তো আল্লাপাকের শুক্রিয়া যে আল্লাহ রাবুল আলমিন সফর নিয়ে গিয়েছে সফরকে বলা হয়েছে কে তাত আজাবের একটি অংশ আদাবের একটি টুকরা কারণ সফরে মানুষ খাবার ঠিক মতো পায় না ঘুম ঠিক মতো হয় না বিশ্রাম ঠিক মতো হয় না তো সফর থেকে যখন পাক সহি সারিম সহি সালামত ফিরে নিয়ে সুস্থভাবে ফিরে নিয়ে তো সেই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য মসজিদে যেয়ে প্রথমে দুই রেখা স্বরাচ আদায় করে তারপরে বাড়িতে যাওয়া যেমন এখান থেকে শুনলাম এরপরের যেটা পরিচ্ছন্দ সেটা হলো বাবু তাহারিম সফরিল মারাতি ওয়াহদাহা এটা হল মহিলার বিষয় মহিলারা একা একা কোথাও সফর করতে পারবে না এবং আবু হরে রাজা আল্লাহ তিনি বলেন রসুল্লা সাল্লাম বলেছেন যে কোনো মহিলাদের জন্য এটা জায়েজ নেই যে সে যে আল্লাহর প্রতি এবং কেয়ামতের দিবসের প্রতি যে ইকিন রাখে বিশ্বাস রাখে ওই মহিলার জন্য সফর করা মোটেই ঠিক না কোনো একদিন বা এক রাতের জন্য ইল্লা মাদি মাহারামিন তবে মাহরামদের সাথে মাহারাম বলতে যাদের সঙ্গে বিবাহ বৈধ নয় তো এদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তির সাথে থাকবে তারপরে মহিলা সফর করবে মাহরম ছাড়া যাদের সঙ্গে বিবাহ বৈধ নয় এরা ছাড়া একা একা বা গের সাথে মহিলা সফর করতে পারবে না নিশ্চিত শরিয়াতে হারাম এই বিষয়ে একটি হাদিস আনবাসিনাজামু ই আব্বাস রাজি আল্লাহ তিনি বলেন নবী করিম সাহায্যামকে বলতে শুনেছেন তিনি বলেন যে কোনো পুরুষ যেন কোনো মহিলাকে মাহারাম ছাড়া তাকে একা একা কোথাও না পাঠায় কোন পুরুষ তার মহিলাকে তার স্ত্রীকে মাহারাম সারা একা একা যেন অথবা গের মাহরমের সাথে যেন তাকে না পাঠায় অর্থাৎ একজন মাহরম থাকতে হবে ওলা তুষা ইল্লা মাদি মাহারামিন এবং কোনো মহিলা যেন নিজেও সফর না করে মাহরম ছাড়া মরম ছাড়া কোন মহিলা নিজেও যেন সফর না করে একজন ব্যক্তি বললো আমার স্ত্রী হজে যাচ্ছে হজের জন্য যাচ্ছে আর আমাকে অমুক গজওয়াই অমুক জেহাদে অমুক যুদ্ধে আমার নাম লেখা হয়েছে আমার স্ত্রীর হজে যাচ্ছে আর আমার নাম অমুক যুদ্ধে আমার নাম লেখা হয়েছে কল তো বললেন তুমি যে তোমার স্ত্রীর সঙ্গে যে হজ করে আস তাহলে এম আম সফর যেটা সাধারণত দুনিয়াবি সফর কোথাও বেড়াতে যাওয়া আত্মীয়র বাড়িতে যাওয়া সেটা তো জায়জ এমন কি হজ এবং অমরার মতো গুরুত্বপূর্ণ সফর কোনো মহিলা যদি ধনী হয় তাহলে তার উপর হজ করা ফরজ তাহলে ফরস কাজটিও যতক্ষণ পর্যন্ত সাথে মহারাম না থাকবে অতক্ষণ পর্যন্ত সে করতে পারবে না তাহলে এই হাদিস থেকে যেটা আমরা জানতে পারলাম সেটা হলো যে কোনো মহিলা মহারাম ছাড়া একা একা বাড়ি থেকে বের হওয়া তার জন্য না সফর করা না যায়স হ্যাঁ সফর করতে পারবে অবশ্যই তার সঙ্গে মাহারাম থাকতে হবে এরপরের যেটি অধ্যায় সেটা হল কিদা আবুল ফজিলতের অধ্যায় বিভিন্ন আমলের ফজিলত আমরা এই অধ্যায় জানতে পারবো ইনশাল্লাহ এ বিষয়ে প্রথম যেটা পড়িচ্ছে সেটা হলেই বাবু ফজলি কেরা আতিল কোরআন কোরআন পড়ার ফজিলত কোরআন তেলাওয়াত করার ফজিলত এ বিষয়ে প্রথম যে হাদিসটি লেখক নিয়ে আসছেন সেই হাদিসটি وعن أبي أمامة رضي الله الله الله يقول তিনি বলেন আমি নবী করিমসালামের কাছ থেকে বলতে শুনেছি তিনি বলেন ইকর উল কোরআন তোমরা কোরআন পড়ো কোরআন يأتي করতে থাকো কোরআন কেয়ামতের দিন আসবে যে কোরআন পড়েছে তার জন্য সে সুপারিশ করবে এজন্য পড়তে হবে। পড়লে দিন সুবাহ আল্লাহর কাছে বলবে আয় আল্লাহ আমাকে সে তেলাওয়াত করেছে ঘুম ভাঙে আমাকে পড়েছে দুনিয়ার কাছকাম ফেলে রেখে আমার তেলাওয়াত করেছে আয়াল্লাহ তার বিষয়ে তুমি আমার সুপারিশকে কবুল করো তাকে জান্নাত দাও আল্লা তালা তার সুবরিশে কবুল করবে তো কোরআন তেলাওয়াত করতে বলেছে তো কোরআন তেলাওয়াতের জন্য কোরআন আগে শিখতে হবে না কোরআন শিখে তারপরে তেলাওয়াত করতে হবে তো কোরআন যদি না যে কেমনি তেলাওয়াত করবেন তো কোরআন শিক্ষা করা ফরশ সালাদ যেরকম ফরস কোরআন পড়াটাও ফরশ নিজে পড়তে হবে নিজের সন্তানদেরকে শিখাতে হবে এতে কোনো মাপ নেই তাকে যত বয়স দুনিয়মী শিক্ষিত বানান ব্যারিস্টার বানান মাস্টার বানান ইঞ্জিনিয়ার বানান কিন্তু তাকে কোরআন অবশ্যই শিক্ষা দিতে হবে যদি না দেয় তাহলে পিতা মাতা আল্লাহর সামনে দায়ী হয়ে যাবে কেয়ামতের দিন এই সন্তান আল্লাহর সামনে বলবে আয় আল্লাহ এই পিতামাতা মাতা এরা আমাদেরকে কোরআন শিক্ষা দেয়নি এই জন্য কোরআন আমরা যারা জানি পড়তে জানি আলহামদুল্লাহ তাদের পড়তে হবে কোরআন বেশি বেশি এর ফজিলত কি আমরা আগে আরও জানবো ইনশাআল্লাহ আর যারা কোরআন এখনও শিখি নেই তাদেরকে শিখার চেষ্টা করতে হবে এবং আমাদের অধীনস্থ যারা আছে আমাদের সন্তানোর জন্য তিনি বলেন আমি নবী করিম সাহায্যামকে বলতে শুনেছি তিনি বলেন ইউতা ইউল কেয়ামত বিল কোরআন ও আহলিহি দিন কোরআন এবং যারা কোরআন পড়েছে তাদেরকে নিয়ে আসা হবে কোরআন এবং কোরআন ওয়ালাকে কোরআনকে নিয়ে আসা হবে এবং কোরআন ওয়ালাকে নিয়ে আসা হবে আল্লা দিনিয়া যে ব্যক্তি দুনিয়ায় কোরআন পড়ত এবং কোরআন মোতাবেক আমল করত কোরআন পড়ত এবং আমল করত এই সকল লোকদেরকে কেয়ামতের দিন নিয়ে আসা হবে তাকু আলে বাকার বলছেন সুরে বাকারা এবং আলে আল সামনে আসবে আল্লাহর বিচারের কাঠঘরার সামনে আসবে আসার পর তাহা নোরানার জন্য তারা হজ্জাত এবং দলিল পেশ করবে এবং তাদের জন্য সে সুপারিশ করবে আয় আল্লাহ এদেরকে জান্নাতি দিন। তো বিশেষ করে সুরে বাকারা সুরে আল এমরান এই দুটি সুরে পড়লে ঘরে পড়লে ওই ঘর থেকে শয়তান পলায়ন করে সেটা আমরা জানবো ইনশাল্লাহ শয়তান ওই ঘরে থাকতে পারে না তো পুরা কোরআনই মানুষের জন্য সুপারিশ করবে বিশেষ করে সুরে বাকারা সুরে আলে এমরান কেমনের দিন আল্লাহ সামনে এসে তারা কোরআন ওয়ালার জন্য হুজাত কায়েম করবেন তাকে সুপারিশ করবেন সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা পিতাবুল ফাজায়েল ফাজায়েল অধ্যায় কোরআনের ফজিল সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা শুনে আসলাম এই বিষয়ে ছোট্ট একটি বিরতি বিরতির পরাইকুম আমি মোহাম্মদ বাদুদ্দানা দেখছেন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 আল্লাহাম রসুল দর্শক মন্ডলী আমরা কোরআনের ফজিলত সম্পর্কে বিরতির পূর্বে জেনে আমাদের সামনে আননি আফানি ওসমান বিন আফান রাজিয়াল তিনি বলেন আল্লা নবী সালাম আর তিনি হাওয়া নিজে বলেন না উনি ওহি আল্লাহর কাছ থেকে পেয়ে তারপরে বল তো নবীর কথা যে ব্যক্তি কোরআন পড়ে এবং পড়ায় সেই ব্যক্তি পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি উত্তম ব্যক্তি দুনিয়ায় তার সম্পদ থাক বা না থাক দুনিয়ায় তার মর্যাদা থাক বা না থাক মানুষ তাকে মর্যাদা দেখ বা না দেখ কিন্তু যারা কোরআন পড়ে এবং পড়ায় তারাই উত্তম বেশি তাহলে আজ এখনো যারা আমরা কোরআন শিখি নাই কোরআন পড়তে জানি না তারা অবশ্যই এই শ্রেষ্ঠত্ব থেকে তা অনেক দূরে আছেন তো আজকেই যদি আপনি পাকা নিয়োগ করেন যে আমি কোরআনটি পড়বো পড়ার জন্য কারো কাছে যে শিক্ষা শুরু করেন তাহলে আপনিও এই উন্মতের শ্রেষ্ঠতম ব্যক্তি হিসাবে আপনিও গণ্য হবেন এবং নিজেদের সন্তানাদিদেরকে এই মুহূর্তেই তাদেরকে কোরআন শিক্ষার জন্য যদি নিয়োগ করি তাদেরকে কোরআন শিক্ষার জন্য ব্যবস্থা করে দেয় তাহলে আমরা প্রত্যেকেই এই উন্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে আমরা গণ্য হব। ইমাম বোখায় রহমতুল্লাহ দৃষ্টি বর্ণনা করেছেন তিনি বলেন রসুরাম বলেছেন যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআন পড়ার বিষয় সে পারদর্শী কোরআন ভালো পড়তে পারে তো কোরআন ভালো কখন পড়তে পারবে যে কোরআন পড়ার যে তাজবিদি কায়দা আছে সে কায়দা সে শিখেছে সে জানে মখরাজ ঠিক মতো আদায় করতে পারে যে হরফ যেখান থেকে বের হবে সে সেখান থেকেই বের করে কোরআনের হরুফের মখরাজ এবং হরুফের সেফাত যে গুণাবলি আছে সেগুলিকে লক্ষ্য করে উচ্চারণ ঠিক করে এবং তাজবিদ সহকারে কোথায় গুন্না করতে হবে কোথায় টানতে হবে এবং কোরআন পারদর্শী যে ব্যক্তি কোরআন ভালো পড়তে পারে তো কোরআনের বিষয়ে যে পারদর্শী এবং ভালো পড়তে পারে তার ফজিলত হলেই মাফরাতিল কেরামিল কেয়ামতের দিন সম্মানিত ফেরেস সাথে সে অবস্থান করবে ওয়াল্লাদি তবে ওই ব্যক্তি যে কোরআন পরে কিন্তু কিন্তু কোরআন পড়তে সে আটকে যায় ভালোভাবে উচ্চারণ করতে পারে না বয়স হয়ে গেছে পরবর্তীতে কোরআন শেখার ইচ্ছা করেছে অথবা আগে ভুল পড়ত সেটাকে সংশোধন করার চেষ্টা করছে তো কোরআন পরে কিন্তু পড়তে পারে না তারপরও চেষ্টা করে আটকে আটকে পড়ে বলছেন অহু আল হিসা কোন কোরআন পড়া তার জন্য কষ্ট হয় কঠিন হয় কিন্তু তারপরেও সে চেষ্টা করেন হোসেন লাহু আজরান তার জন্য দুটা নাকি একটা হলো কোরআন পড়ার আর একটা হলো কোরআনের জন্য চেষ্টা করার পড়ান নাকি একটা চেষ্টা করার আর এক তাহলে কোরআন পড়তে পারলে তার আরাদা ফজিলত আর কোরআন যদি কেউ ভালো করে পড়তে নাও পারি কিন্তু চেষ্টা করতে হবে একজন ব্যক্তি যে কোরআন শুদ্ধ না পড়তে পারে আর সে যদি আজীবন তার উপরই ভরসা করে বসে থাকে তাহলে এটা ভুল হবে বরং কোরআন যদি ঠিক না হয় শুদ্ধ যদি না হয় তাহলে তাকে ভালো পড়তে পারে তার কাছে যে শেখার চেষ্টা করতে হবে সে যদি শিখে এবং শিখতে চেষ্টা করে তো এই চেষ্টা করতে যে যদি চ সে ভুল পড়ুক যদি সো তার জন্য কষ্ট হোক যদি সো সে আটকে আটকে পড়ুক তারপরেও আল্লাহ তালা তাকে মাহরুম করেন নাই নৈরাজ করেন তার জন্য দুটো নাকি একটা কোরআন পড়ান নাকি আর একটা বলেন বলেছেন উদাহরণ কোরআন যারা কোরআন পরে যে সকল মমিন কোরআন পরে ইমান আছে কোরআন পরে বলছেন মাসারুল উৎপাতি ওই ব্যক্তি কমলা লেবুর নেয় তার উদাহরণটা কেমন কমলা লেবুর তার গন্ধ সুগন্ধ আর তার স্বাদ মিষ্টি স্বাদও ভালো আল্লাহ আকর কোরআন কামা তামরাতি বলছেন ওই মমিন যে কোরআন পরে না তার উদাহরণ কেমন খুরমা খেজুরের মত বলছেন তার কোনো গন্ধ নাই খেজুরের কোন গন্ধ আছে মিষ্টি নেই তো মিষ্টি জন্য যে ইমান তো আছে ইমান আছে এজন্য তার ভিতরে একটা গুণ আছে কিন্তু যেহেতু কোরআন পরে না তো ওটার কোন সুগন্ধ নেই ওই ফলে কিনে কোনো সুগন্ধ নেই একটা উদাহরণ মোনাফিক মোনাফিকের অন্তরে ইমান আছে ইমান আছে ইমান নেই তো মোনাফিক আল্লাউল কোরআন কিন্তু কোরআন পড়ে আবার মোনাফিকেরা সলাতো পড়ে মোনাফিকরা জাকাতো দেয় মোনাফিকেরা হাজও করে হন মুনাফিকেরা কামলও করে তারা তো মানুষকে দেখায় একটা ভিতরে আর একটা মানুষকে বুঝাই যাওয়ার মুসলমান কিন্তু অন্তরে তার কুফুর বলছে মনাফিক যখন কোরআন পরে কামাশালের রায়হানাতে সেটা হলো রায়হান নামক ঘাসের মতো রায়হান নামক ঘাসের মতো তার গন্ধ সুগন্ধ কিন্তু তার স্বাদ হল অত্যন্ত টক খেতে টক কিন্তু সুগন্ধ সুগন্ধ এজন্য যে কোরআন পড়তেছে তার একটা গন্ধ আছে তার একটা ইমান নেই সে তো তার কোনো স্বাদ নেই কোরআনের স্বাদ সে গ্রহণ করতে পারছে না তাদের উদাহরণ তার কোনো গন্ধ নেই এবং তার স্বাদ হলো অত্যন্ত টক মুফা বোখার মুসলিম হাদিস তো আল্লাহ নবীসালাম এখানে মানুষদেরকে উদ্বুদ্ধ করছেন যে দেখো আল্লাহ আল্লাপাক যে আমাকে ইমান দিয়েছে এটা আল্লাপের লাখ ও একজন মানুষ আল্লাহ করতে আল্লাহ তুমি আমাদেরকে তোমাকে দান জ্ঞানী মানুষ আছে কত বড় বড় বৈজ্ঞানিক আছে কত বড় বড় ব্রেনের লোক আছে কিন্তু আল্লাহ তাদেরকে তার প্রতিপালক স্রষ্টাকে চেনার তৌফিক আল্লাহ পাক তাকে দেয় নেই এই জন্য আল্লাহ যাকে তার চেনার তৌফিক দিয়েছে هذا يقول الله تعالى كيف تكفرون بالله و كنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحيكم ثم إليه ترجعون كيف تكفرون بالله تُمرا شيء الله كيف تكفرون بالله كيف تكفرون بالله و كنتم أمواتا فأحياكم مرتو كلمنا اما در جون مير پور بي ما باپير جه بجو اتاوه ارقون اشتتو چلو এবং আল্লাহ দিকে আমাদের ফিরে যেতে হবে তাহলে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের সষ্টা অ তিনি মানুষদের রিজিক দিয়ে থাকেন আল্লাহ তালা জমিন বানিয়েছেন আসমান বানিয়েছেন আল্লাহ আল্লাহুল আমার যিনি আমাদের এত কিছু করছেন আমরা মানবো তাকেই যে আমার খাবার ব্যবস্থা করছে তার নির্দেশ মানবো জীবনের মালিক যিনি তার এ করতে হবে এই আল্লাহ আল্লাহর আদায় করতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে মমিন বানিয়েছেন আর মমিন হওয়ার জন্য বলেছি যে আমল করে মমিন ইমানটা সাব্যস্ত করতে হবে কালামা পড়েছি কালামা অন্তরে বিশ্বাসও করে যদি আমল যদি না থাকে তাহলে এটাকে শরীরের পরিভাষায় ফাসেক বলা হয় তো একজন মমিন যদি মমিন থাকার পরেও অন্যান্য বাজববন্দি করে তার সাথে কোরআন সে যদি পড়ে তাহলে তাকে বলেছে যে সে একজন এমন একজন ব্যক্তি যার গন্ধও সুন্দর স্বাদও সুন্দর ইমানও আছে কোরআনও পড়ে এই জন্য আমাদের প্রত্যেকেই এই কোরআন আল্লাহর কালাম এটা শেখার জন্য প্রত্যেকে চেষ্টা করতে হবে নিশ্চয় আল্লাহ এই কোরআনের কারণেই কোন সম্প্রদায়ের উত্থান ঘটায় আর এই কোরআনের কারণেই অন্যদেরকে আল্লাহ তালা পতন ঘটান কোরআনের কারণেই কোন কি। আল্লাহ তালা সম্মানিত করেন আবার এই কোরআনের কারণেই আল্লাহ তালা অন্য ব্যক্তিকে কোরআন যাদের কাছে নাই তাদেরকে অসম্মানিত করেন আমরা শুনেছি যে আল্লাহ ইসলাম বলেছেন যে যখন তোমরা জামাতের সঙ্গে সলাচদাই করবে ফালিয়া ওম মুকুম আকার আল্লাহ তোমাদের মধ্যে ইমামতি ওই ব্যক্তি করবে যে কোরআন বেশি জানে আগে আসতেছে হাদিস তাহলে কোরআনের মর্যাদা আছে قرآن يتعلن الله فاق دنيا تشمع نتو كوربين آخيات تشمع نتو كوربين تبعي شامر بيشتريتو شنبو إنشاء الله تعالى حدث تي مسلم رواية وعاني بن عن النبي صلى الله عليه وسلم قال لا حسد إلا فسنتين رجل أتاه الله القرآن فهو يقوم به انا الليل انا النهار ورجل أتاه الله مالا فهو ينفقه انا الليل انا النهار متفق علي حدث تمرع قوشونه ابن عمر رضي الله تعالى ر ঈর্ষা করা জায়জ নয় তবে দুই ব্যক্তি সম্পর্কে রজন ওই ব্যক্তি যাকে আল্লাহ কোরআন দিয়েছে তাহার যদি কোরআন পরে ও আনাহার দিনের বেলা কোরআন পরে ও রাজন আতাহ মালান এবং ওই ব্যক্তি যাকে আল্লাহ তাল সম্পদ দিয়েছে আর ওই ব্যক্তি দিন এবং রাত্রে আল্লাহ রাস্তায় দান খয়াত করে তো যে ব্যক্তিকে আল্লাহ কোরআন দিয়েছে কোরআন মোতাবেক আমল করা তৌফিক দিয়েছে সম্পদ দিয়েছে সম্পদ দ্বারা সে আল্লাহর আস্তায় দান খয়রাত করে বলছেন এই দুই শ্রেণীর মানুষের বিষয়ে ঈর্ষা করা যায়স বোখার মোসলিম হাদিস বলেছিলাম যে ঈর্ষা আর হিংসার মধ্যে পার্থক্য হলোই যে ঈর্ষা হয় যে আল্লাহ তালা ওই ব্যক্তিকে এত সুন্দর কোরআন তেলাওয়াত করার তৌফিক দিয়েছে সে কোরআন পড়তে পারে কোরআন মোতাবেক আমল করে খলাতে ভিতরে কোরআন পরে আয় আল্লাহ আমিও যদি এরকম কোরআন পড়তে পারতাম আল্লাহ আমাকে তুমি দান করো আমিও আমল করতাম একজন ব্যক্তি আল্লাহ সম্পদ দিয়েছে সম্পদ মোতাবেক সে আল্লাহর দান খরাত করে তো সেই ক্ষেত্রে ওই ব্যক্তি আল্লাহকে বলবো আয় আল্লাহ তুমি যদি আমাকে সম্পদ দিতে তাহলে আমিও এইভাবে দান খরাত করতাম মনে আশা করবো আল্লাহ আমি যদি টাকা পাতাম আমিও করতাম তো নিয়োগ করার কারণে আল্লাহ তারা সোহাব তো দিবেন ইনশাল্লাহ তারা এটার নাম হল ঈর্ষা আর হিংসা কী যে এ ধ্বংস হয়ে যাক এর মাল কমে যাক এ কোরআন ভুলে যাক এটা হলো হিংসা সম্মানত শ্রোতা দর্শক মণ্ডলী আমরা আজকের আলোচনায় কিতাবুল ফজায়েল ফাজাইল অধ্যায় থেকে কোরআনের ফজিলত সংক্রান্ত কিছু হাদিস আমরা ইতিমধ্যে শ্রবণ করলাম এই বিষয়ে আমাদের সামনে আরও অনেক ফজিলতের বাণী আছে কোরআন তেলাওয়াত কোরআনের বিষয়ে যেই বাণীগুলি আমরা ইনশাআল্লাহ পরবর্তী দর্শে শুনবো ইনশাআল্লাহ সেই দর্শের সেই আলোচনা শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ রবমিন আমাদের প্রত্যেককেই কোরআন পড়া এবং কোরআন মোতাবেক আমল করার তৌফিক দান করুন ওয়াকুদানা আলহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি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 gb52 বি ফাইভ টু এল ও আইডি থ্রি জিরো পাউন্ড অ্যাকাউন্ট নম্বর ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা পিস পিস মানবতার সমাধান